আলহামদুলিল্লাহ রাবুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম রহমাত দর্শক মন্ডলী আমরা হাদিস শুনে আসছি ধারাবাহিকভাবে বোখারি এবং মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থ থেকে কিতাবুর রকায় আখেরাত মুখী হওয়ার হাদিসগুলো আজকে যে হাদিসটি আমরা শুনবো شتي عبدالي بن عمر رضي الله عنه بعمل قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار جئ بالموت حتى يجعل بين الجنة والنار ثم يذبح ثم ينادي منادين يا أهل النار لا موت ويا أهل النار لا موت ফয়াজ দাদু আহ্নতে ফানিমানের সাদ করলেন যখন জান্নাতিরা জান্নাতে ঢুকে পড়বেন জাহান নামীরা জাহান্ন নিক্ষিপ্ত হবে পৌঁছে যাবে উভয় ঠিকানা যখন পূর্ণ হয়ে গেল তখন মৌদকে ধরে আনা হবে মৌদ মৃত্যু সুমাইনা কোনো কোনো হাজি এই অস্তিত্বটা কেমন হবে একটা জানোয়ার একটা ভেড়ার মতো কিছু একটা এসেছে কিন্তু এই হাদিসে কোন অস্তিত্বের কথা বলা হয়নি একজন দেখে বলবে তখন একটি আওয়াজ আসবে প্রথমে সেই অস্তিত্বটাকে সেই জানোয়ারের সেকেল যখন নিয়ে আসা হবে ওটাকে জবাই করে দেওয়া হবে মৃত্যুকে জবাই করে দেওয়া হল এরপরে একজন উঁচু আওয়াজে আহ্বান করে বলবেন ডেকে বলবেন ইয়া আহলালিরা আর কোনো কোন দিন তোমাদের আর কোন মৌত হবে না কারো কোন দিন কোনো মৃত্যু নেই এই কথা শোনার পরে যারা জান্নাতি হবেন তাদের সুখ শান্তি আনন্দ উল্লাস উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে যাবে তাদের খুশির কোনো শেষ নাই আমাদের আর মৃত্যু হবে না এই সুখের জিন্দিগি চলতেই থাকবে চলতেই থাকবে ইলাল আবাদ আর জাহান্নামীদের দুঃখ কষ্টে দীর্ঘ নিঃশ্বাস আর কত লম্বা হয়ে যাবে তাদের হতাশা তাদের কষ্ট তাদের দুঃখ কী পরিমাণ বাড়বে এই অ্যানাউন্সমেন্ট শোনার পরে এই ঘোষণা শোনার পরে যে আর কোনো মৃত্যু নেই কারণ তারা আশা করছিল যদি কোনো দিন জ্বলতে জ্বলতে পুরতে পুরতে মরে যায় এক পর্যায়ে তাদেরকে আল্লাহ তালা সাই করে শেষ করে নিঃশেষ করে দেন তাহলে তাদের অন্তত আজাব থেকে তারা রেহাই পেল নিস্তার পেলো কিন্তু এই ঘোষণা তাদেরকে সম্পূর্ণভাবে হতাশ করে দেবে নিরাশ করে দেবে কড়ারে পাকে আল্লাহতালা বলেছেন জাহান নামের যিনি গার্ডদের হেড ফেরস্তাদের যিনি লিডার তার কাছে তারা আবেদন করবে সব জাহানি মেরা গিয়ে যে আপনার নেই আল্লাহ তালা তাতে যদি আমরা আজাদ থেকে রেহাই পাই কিন্তু জবাব আসবে কখনো তা হবে না তোমাদেরকে বলা হয়েছে সব কথা আগে তখন এই ফাইনাল ঘোষণা যখন দেওয়া হবে মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে বলা হবে আর কোনোদিন কারো মৃত্যু হবে না তখন তাদের আত্মচিৎকার কয়েক গুণ বেড়ে যাবে এই ঘোষণা শোনার পর তাদের আর্তনাদ কে শুনবে গগন বিদারী আর্তনাদ তারা করবে কিন্তু এই চিৎকার কাজে আসবে না যখন তারা বারে বারে দরখাস্ত করবে যে আল্লাহ আমাদেরকে আবার পাঠান আমরা দুনিয়াতে যাই আমন করে আসি ভাবে আল্লাহ আমাদেরকে মেরে ফেলেন আমাদেরকে আর যাবেন এক একদিন ছুটি দেন একটু বিরতি দেন কত কথা কোন তাদের কথাগুলো আল্লাহ তালা বলেছেন তখন আল্লাহ তালা তাদের প্রতি বিরক্তি প্রকাশ করে বলবেন ধমক দিয়ে বলবেন চোপ করো তোমরা কোনো কথা বলো না তাদের কোনো ওদর খাহি তাদের কোনো আবদারকে আর শোনা হচ্ছে না এই কঠিন পরিস্থিতি আসছে এই কথাগুলো নবী করিম সাল্ল সালাম আমাদেরকে শুনিয়ে গেলেন তাদের জাহার নামের ভয় আমাদেরকে প্রত্যেকটি দিন মনে করিয়ে দেয় আমাদের লোমগুলো শিহরে উঠে শরীরে কম্পন সৃষ্টি হয় আমাদের মধ্যে চেতনা আসে এই জন্য এই হাদিস আমাদের সামনে নবী করিম সাল্লাহাম লিখে গেছেন এরপরে আমরা আরেকটি হাদিস শুনবো সহি কিতাবরে কাক থেকে ছয় হাজার নম্বর হাদিস আবু সাইদ আল খুদ্ি রাজি আল্লাহ তালন হাদিসে বর্ণনা করেছেন তালা রাসুল্লাহি সাল আলহাম إن الله تبارك وتعالى يقول لأهل الجنة يا أهل الجنة فيقولون لبيك يا ربنا وسعديك فيقول هل رضيتم فيقولون وما لنا لا نرضى وقد أعطيتنا ما لم تلت أحدا من خلقك فيقول أنا أعطيكم أفضل من ذلك قالوا يا رب وأي شيء أفضل من ذلك فيقول أحل عليكم رضواني সমস্যারে বলে উঠবেনা আল্লাহ আপনার দরবারে আমরা হাজির আপনার খেদমতে আমরা হাজির আপনার মহান দরবারে আমরা হাজির আল্লাহ তাদেরকে কিছু বলতে চান তারা শোনার জন্য প্রস্তুত তারা এই সাড়া দিয়ে উত্তর দেবেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হাল রাদি তুম তোমরা খুশি হয়েছ কেমন লাগে তোমরা খুশি যখন মেহমানদেরকে মেহমানদারি করার বলেন যে ঠিক আছে সব ঠিক আছে কিছু লাগবে তার মানে আপনারা খুশি আছেন কি না মেহমানদারিতে না কোনো অসুবিধা হয়ে গেল। আল্লাহ তালা তার মেহমানদেরকে জিজ্ঞাসা করছেন জান্নাতির এত আল্লা মেহমান তখন দিলেন আপনার কোন সৃষ্টি এরকম কিছু দেননি এত নাজনামত দিয়ে জান্নাত আমাদেরকে ধন্য করে দিলেন আল্লাহ এত কিছু দিলেন কেন আমরা খুশি না। আমরা অবশ্যই খুশি তখন আল্লাহ তালা বলেন আর না ও তুই আফদ আমি তোমাদেরকে এর চেয়ে আরও বেশি উত্তম জিনিস আছে সেটা দেওয়ার জন্য চিন্তা করছি আরও অনেক উঁচু মানের কিছু আছে সেটা তোমাদেরকে দেব কল উন আফদ আলামিন দেওয়ালিক আল্লাহ এত কিছু দেওয়ার পরে আরও এর চেয়ে ভালো কিছু রয়ে গেছে সেটা কোনটা আমরা তো চিন্তাই করতে পারি না যে আর কি রয়ে গেল। আমার সন্তুষ্টি তোমাদেরকে দান বাদাহু আবাদান আর কোনদিন আমি তোমাদের উপর নাকশ না। আল্লাহ আমাদের প্রতি খুশি তিনি সন্তুষ্ট এই খবরটা যখন আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম চিরদিনের জন্যে আর কোনোদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না এই কথা শোনার পরে মোস্তাকিদের জান্নাতিদের কি খুশি হবে যত নিয়ামত তারা পেয়েছে সবগুলোর চেয়ে এই কথাটা এই খুশিটা হয়ে যাবে সবচেয়ে বড় খুশির কারণ সেই খুশির দিন যারা এই কথা শোনার সৌভাগ্য হবে যারা জান্নাতে এই কথা শোনার মতো আল্লাহ আল্লাহতালা যাদেরকে জাননাতে নিয়ে যাবেন তৌফিক দেবেন তারা কত না সৌভাগ্যবান আর যারা এই জান্নাতের এই সুসংবাদ থেকে বঞ্চিত থাকবে সব নিয়ামতকে মিস করবে আল্লাহ সন্তুষ্টিকে মিস করবে তারা কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কাহু আল হসরানুল মুবিন আর ওই জিনিস হারানো ওই খুশি হারানো আল্লাহ সন্তুষ্টি হারানো সবচেয়ে বড় ক্ষতির কারণ তাহলে আজকে একজন মুমিনকে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে যে আমি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে চাই তাই নয় কি আমি যদি আজকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ফেলি তাহলে ওই দিন জান্নাত এ আমার জন্য জায়গা আছে আর আল্লাহ সন্তুষ্টির ঘোষণা আমি সেদিন পাবো কিন্তু আমি যদি আল্লাহ সন্তুষ্টির পথে না এগোই আমার কোনো তামান্নাই থাকে না কোনো চেষ্টাই থাকে না কোনো দোয়াই থাকে না আল্লাহ তালা তো আমাদেরকে সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ আলুকারে দা কওয়াল জাননা উগু বিকামিনা এই সঙ্গে মিল আছে যে আল্লাহ আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই এবং জান্নার চাই আর আল্লাহ আপনার গদ থেকে আপনার রাগ এবং গোসা থেকে আর জাহান্নাম থেকে আপনার কাছে পানা চায়। কেউ যদি সকাল সন্ধ্যায় এই তিনবার করে পড়ে বা যখনই কোনো লোক তিনবার করে এই দোয়াটা পড়ে আল্লাহ ইনি নার তিনবার পরে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত জাহার নাম থেকে পানা চাই যাহ থেকে আশ্রয় চাই, মুক্তি তিনবার তখন জান্নাত তার জন্য দোয়া করে আল্লাহ তালা কাছে আল্লাহ আপনার কাছে জান্নাত চেয়েছে আল্লাহ আপনি তাকে বরাদ্দ করে দিন জাহার নাম তখন বলে যে আল্লাহ আপনার কাছে আশ্রয় চেয়েছে আপনি তাকে আশ্রয় দান করুন জান্নাত যখন মুখ খোলে জাহার্নাম যখন মুখ কার কারন খুলেছে তারা মুখ আল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কাছে জাননা চাই আর জাহার নাম থেকে আশ্রয় চাই মুক্তি চাই তিনবার করে দোয়া মুখস্থ করে ফেলেন যাদের মুখস্থ হয়নি আর কত ক্ষতিগ্রস্ত মুখ করেন নার এই এক আল্লাহ করেন আশা করি হেসনুল মুসলিম যে দোয়ার বইটা আছে সেখানে পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এই দোয়া করার তৌফিক দান করুন আর দোয়ার পাশাপাশি দোয়ার সঙ্গে মিল রেখে আমল করার জন্য যেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা এখন একটা বিরতির দিকে যাব দর্শক মন্ডলী বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে অবিল্লাহি তৌফিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মন্ডলী আমরা বোখারি মুসলিম শহীদ হাজিজের কিতাবগুলো থেকে রেকাক রাকা এক অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে হাদিসগুলো শুনে আসছি আমরা একটি হাজি শুনে আসছিলাম কেউ যদি সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে বা যখনই কোনো লোক তিনবার করে এই দোয়াটা পড়ে আল্লাহ ইনি আসালুকুল যান না ওয়াস্তাজির তিনবার পরে আল্লাহ আমি আপনার কাছে আর দোয়া করে আল্লাহ আল্লাহ আপনার কাছে জান্নাত চেয়েছে আল্লাহ আপনি তাকে বরাদ্দ করে দিন যাহার নাম তখন বলে যে আল্লাহ আপনার কাছে আশ্রয় চেয়েছে আপনি তাকে আশ্রয় দান করুন আমরা বিরতির পরে যে হাদিসটি নেব সেটা বর্ণনা করেছেন أناس ابن مالك رضي الله تعالى عنه صحيح بخاري حديث جديد. رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى لأهواني أهل النار عذابا يوم القيامة لو أن لك ما في الأرض من شيء كنت تفتدي به فيقول نعم فيقول أردت منك أهوان من هذا وأنت في صلب آدم আল্লাহ তুসরে কাবি সাইয়া ফাই তা ইল্লা আন তুসরে কাবিয়া আল্লাহতালা কেয়ামতের দিন সবচেয়ে কম আজাব যাকে দিয়েছেন বেশি আদাব দেননি সবচেয়ে হালকা আজাব দিয়েছেন যাকে তাকে দেখে বলবেন যে জমিনের মধ্যে যা কিছু আছে এসব কিছুর মালিকানা যদি তোমার হাতে তুলে দেওয়া হয় বা তুলে দেওয়া হতো তুমি মনে করো দুনিয়াতে তুমি ওটা দুনিয়ার মালিক যদি হয়ে যেত আর এখন তুমি তো আর পাচ্ছ যে তুমি কি কঠিন সময় আছো আর আমি যদি চাইতাম তোমাকে যে তুমি আমার দুনিয়া গোটাটা আমাকে দিয়ে দাও দিয়ে এই আজাব থেকে তোমাকে মুক্ত করো তাহলে তুমি করতে করবা বলো এখন যদি তোমাকে দুনিয়া পুরোটা তোমার হাতে তুলে দেয় আর বলি যে দুনিয়াটা আমাকে আমাকে পুরো দিতে হবে তোমার কাছে রাখতে পারবে না সব দিয়ে ফেলতে হবে আমাকে আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য দিয়ে দেবা তখন সে বলবে না আল্লাহ দেব না মানে অবশ্যই দিয়ে দেবো আমার দরকার নাই কোনো দুনিয়ায় আদাব থেকে মুক্তি পাওয়ার জন্য গোটা দুনিয়া দিতে আমি রাজি আছি তখন আল্লাহ তালা তাকে বলবেন শোনো আমি তোমার গোটা দুনিয়া নয় তোমার গোটা সংসার নয় গোটা সম্পত্তির সব আমি চাইনি দুনিয়াদারি সব ফেলে দিতে বলিনি অনেক কিছু হালাল করেছি এনজয় করার জন্য অ্যালাউ করেছি শুধু বলেছি যে আমার সঙ্গে সেরেক করো না এবং সেরেক না করে আমার কাছে আসো কিন্তু এই কথাটা কখন বলেছি জানো যখন তোমরা আদম আলা পৃষ্ঠ দেশে ছিল তার মানে সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ ওনার হাত আমাদের সবার করে ফেললেন বিশাল রুহের পাইল জমা হয়ে গেল তারপরে তিনি বললেন একটা চুক্তি করলেন আমাদের সাথে আল্লাহ আল্লাহতালা আমার রুহ ছিল আপনাদের রুহ ছিল সেখানে রুহের সমাবেশ করলেন সবাইকে বললেন রুহ তখন সব বুঝতে পেরেছে আলাস তুমি রব বিকুব আমি কি তোমাদের রব নই তোমাদের রব কিনা সমস্ত রুহ একসঙ্গে সাক্ষ্য দিয়েছে কালু বালা অবশ্যই অবশ্যই রব আপনি আমাদের অবশ্যই রব আপনি তো আমাদের সৃষ্টিকর্তা ওই কথা আল্লাহ তাহলে স্মরণ করে দিয়েছেন আমাদের রবকে আল্লাহ আমাদের ইলাহকে আল্লাহ ইহা ই ওই ওখানে আছে যখন তুমি আদমের পৃষ্ঠ দেশে ছিলে সেখানে তোমার আলমের আর ওয়াহ তোমার রুহকে আমি সৃষ্টি করেছি তখন আমি তোমার সঙ্গে একটা চুক্তি হয়েছিল যে তুমি আমাকে মাহবুদ হিসাবে গ্রহণ করবে তাও হিদের ভিত্তিতে এক আল্লাহ আমার সঙ্গে শরীর করবে না এই কথা বলে দিয়েছিলাম এই কথাটা করে ফেললে আজকে তোমার এই কষ্ট হতো না তো এখানে তার অর্থ এই নয় যে আর কোনো আমলের দরকার নেই শুধু একটা তা অহিদ থাকলেই হয়ে যাবে এটা মরা তাওহিদ ওই তাওহিদের দাম নেই যে অর্থই হচ্ছে আল্লাহ করা আল্লাহ তাহিদুল বা তাহিদুল আবাদা আর তিন নম্বর হচ্ছে তাহিদুল আসমাই ও সেফা কাজে এখানে এই যে আলাসের রব্বিক মধ্যে যে তহিদ কথা আছে শেরেক না করার কথা আছে সেটা আকিদা বিশ্বাসে কর্মে কাণ্ডে আমলে সারা জিন্দিগির সমস্ত কিছু বাস্তবায়নের মাধ্যমেই ওই তাহিদ ফুটে উঠবে তাহিদ শুধু একটা শব্দ না চৌহিদুরুবা আল্লাহ আল্লাহকে রব হিসাবে মানা সৃষ্টিকর্তা রিচিকদাতা হায়াত মাউতে যিনি দেনেওয়ালা চার জন্য নামত দিয়েছেন সব তিনি এটা হচ্ছে চৌহিদুরুবা তিনি রব আমরা তার সৃষ্টি আলহামদুলিল্লাহ রবিলাম তিনি আমাদের রিজিক দাতা তিনি গোটা বিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন গোটা সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন সমস্ত রিজিক যিনি সাপ্লাই করেন জীবন মৃত্যু যিনি দান করেন আর উলুহিয়া ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্টাইন এখানে উলুহিয়াতের কথা আছে এটাও তাও হিদ এখানে শেরিক করা যাবে না এ বাদাতের মধ্যে শেরিক করা যাবে না মামলাের মধ্যে আল্লাহর হুকুম মানতে হবে এলাহের হুকুম মানতে হয় এটাও তাও হিদ নেমাজ পড়তে হবে এটাও তাও আল্লাহ তালার হুকুম মানাটাই তাওহীদের স্পিরিট জীবনে হালাল হারাম বেসে চলা তাও হিদ তাও হচ্ছে ইমান আর তার প্রয়োগ হচ্ছে তার কর্মের রূপটা হচ্ছে আমল দুটো মিলে তাও হবে তো এই যে শুনলাম আমরা এখানে যে তুমি বনি আদম তোমাকে যখন রুহের হালতে আমি জিজ্ঞেস করেছি তখন যে বলে দিয়েছিলাম আমি তোমার রব ওই কথাটা যদি মনে রাখতে আর সে না করতে তাহলে আজকে তোমার এ দুর্গতি হতো না তোমার কাছে আমি তোমার সংসারের সব কিছু চাইনি অল্পই চেয়েছি কিন্তু তুমি সেটা ওই অল্পটুকুন দাওনি ইমানের রাস্তায় আসুনি তা হৃদ রাস্তায় আসুনি আমলে রাস্তায় আসুনি আখেরাতে রাস্তায় আসুনি জান্নাত পাওয়া যাবে যে রাস্তায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আধার থেকে বাঁচা যাবে তুমি সেই রাস্তায় আসোি সেই রাস্তায় আসার জন্য সব বরবাদ করে এসেছ এখন তুমি দিতে চাইলে আর দেওয়ার নেই নেওয়ার নেই আমি নেবো না তোমার দেওয়ার নেই দুনিয়াও নাই শেষ হয়ে গেছে এখন আমরা সময় থাকতে যদি সচেতন না হই এখনো তওবা না করি এখন আল্লাহর কাছে না আসি এখনো ভয় সৃষ্টি না হয় দিলের মধ্যে কখন হবে আল্লাহ তালা বলেছেন মমিদের কি এখনো সময় হয়নি আল্লাহ ভয় করতে কখন সময় হবে মরে গেলে মহুতের সময় শেষ আর না। হবে না তোর রাস্তা বন্ধ আল্লাহ তালা আর কবুল করবেন না আর কবরে গেলেও না হাসরের ময়দানে এমন নামা কোনো জায়গায় আর জাহান নামে গেলেও তখন আল্লাহকে ভয় করলে আর কোন লাভ নেই আমার প্রশ্নটা হলো গতকাল আপনি বলেছিলেন কোন ব্যক্তি এমন একটা সুনাত আমল করছে যে সুনাত অন্য কেউ করে না তাহলে তাকে পঞ্চাশটা শহীদ দেওয়া হবে এখন কোনো ব্যক্তি যদি এবং সেই তার উপরে টর্চার করা হচ্ছে কি সেই যে সুনে ধরে সেই পঞ্চাশটা শহীদ মর্যাদা পাবে নিশ্চয়ই নেই আমার প্রশ্ন হল যে এবং আমাদের যখন আত্মাটা নেওয়া হয় তখন সে ছোটা ছুটিছুটি করে শরীরের মধ্যে এমনকি নোখের কাছেও চলে যায় তোমার প্রশ্ন রুহুটার আকার যদি থাকে কোরআন কি বলা হয়েছে কেমন আকার তারা বলেছেন ইয়েস আল্লা কানি রুহ মক্কার লোকজন এসে নবী করিম সাল্লা জিজ্ঞেস করলেন আচ্ছা রুহ কি বলেন দেখি এরকমই এর কি আকার আসে কি অবস্থা এর হাকিৎ তারা দেখে না কেউ জানে জানতে চায় তো আল্লাহ তাল্লা তখন উত্তর পাঠালেন কুলি রুহ হমিন আমলে রব্বি রুহটা আল্লাহর একটা হকুম হুকুম আল্লাহর হুকুমে আসা যাওয়া করে আল্লাহর হুকুমেই তার অস্তিত্ব আছে কীরকম অস্তিত্ব কী সমাচার আর কিছু বলা হলো না তার মানে কতগুলো জিনিস আছে এগুলো আমাদের পক্ষে এর বাইরে জানা সম্ভব নয় এটা আল্লাহ তালার এলিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ দিন গাইবে এ গাইবের আছে রুহ আছে এটা আমরা বিশ্বাস করতে হবে কথা আর একটু রয়ে গেলো দেখি আমরা আরেক সেশনে চান্স নিতে পারি কিনা ইনশাআল্লাহ এই সেশন আমাদের এখানে শেষ হয়ে গেল পরবর্তী সেশনের শোনার আবেদন এবং নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক